আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট আমার অসুবিধার কথা জানালাম যে আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বক্ষে হাত দিয়ে আঘাত করলেন এবং এ দোয়া করলেন হে আল্লাহ তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়তকারী ও হিদায়তপ্রাপ্ত করুন